of ramadan welcome oh ramadan it is ramadan it is ramadan preo muslim ebun o muslim bhai obunera assalamu alaikum warahmatullahi আমাদের স্রষ্টা মহান আল্লাহ দয়া শান্তি এবং রহমত সবার উপর বর্ষিত হোক এই অনুষ্ঠানে স্বাগতম রমজান আ জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক রমজান আত্মউন্নয়ন এবং ইসলাস দেয়ার মাস পর্ব ড জাকির আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামাইকুম আহমতুল্লা ড জাকির আজকে এটা আমাদের তৃতীয় পর্ব যেটার টপিক হল আত্ম উন্নয়ন এবং ইসলাস এই পবিত্র রমজান মাসে আর এটা আসলেই খুব বড় টপিক তো ড জাকির গত দুইটা পর্ব আমরা আলোচনা করেছি সত্তরটা বিভিন্ন রকম বড় নিয়ে আর সবাইকে অনুরোধ করেছি এই পবিত্র রমজান মাসে আত্ম উন্নয়ন এবং ইসলাস দেয়ার মাসে তারা নিজেদের ভুলগুলো সুধরে নেন ইনশাল্লা ইনশাল্লা আশা করি আমরা সবাই যেন সেগুলো মেনে চলতে পারি এখন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের এই পর্বে সেটা হলো আমাদের নবী মোহাম্মদ সেল্ল্লাহ আলাইসাল্লামের সুনত আর কীভাবে আমাদের জীবনে প্রয়োগ করব সেই দৃষ্টান্ত क्या भागे विभक्तरा जाम रबली রীতি আর এই শব্দটার মানে নবীর যা বলেছেন করেছেন আর যাতে সম্মতি দিয়েছেন আর সময়কালটা হচ্ছে নবদ পাওয়ার পরবর্তী তেইশ বছর তার মানে नबीजा नबीजा कर जिसब कम्मति दिए समय नबो पर परवर्ती पर तेईस बचर और नबीर सुन्ना के तीन भागे भाग प्रथम सुन्नते काउलि तर मैंने नबीजा बोले द्वित सुन्नते फाइलि नबी जे क्षेत्र निजे कर সুন্নত তাকৰ যার মানে নবীর মৌখিক সম্মতি তাহলে আমাদের প্রিয় নবীর সুন্নাগুলোকে প্রধানত এই তিন ভাগে ভাগ করা যায় আচ্ছা আপনি বেশ সুন্দরভাবে আমাদের বললেন এখন আপনি কি আমাদের দর্শকদের জন্য আর আমার জন্য এই বিভিন্ন ক্যাটাগরির শূন্যতের কিছু উদাহরণ কি উল্লেখ করবেন প্রথম টাইপের শূন্যতের কথা যদি বলেন তার মানে শূন্যতা কাউলি নবী যা বলেছেন যেমন ধরেন মোহাম্মদ বলেছেন সোহেব বুখারি খণ্ড নম্বর এক বুক অফ আজান হাদিস নাম্বার ছয়শো নবী বলেছেন তোমরা আমার মতো করে নামাজ পড়ো আমাদের নবীর এটা নির্দেশ নবীর মুখের কথা আর মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব সেটা মেনে চলা দ্বিতীয় টাইপের সুননতের উদাহরণ সুননতে ফাইলি তার মানে আমাদের নবী যা করেছেন এই হাদিসটা আছে যেমন সোহেবুখারিতে খণ্ড নম্বর এক বুক বাজান হাদিস নম্বর সাতশো এখানে একজন সাহাবি বর্ণনা দিয়েছেন যখন আমি নবীকে নামাজ পড়তে দেখেছি তিনি কাঁধ পর্যন্ত হাত উঠাতেন আর যখন তাকবির দিতেন তিনি আবারও একই কাজ করতেন কাঁধ পর্যন্ত হাত উঠাতেন তারপর রুকুতে যেতেন যখন তিনি উঠতেন তখন বলতেন সামি আল্লাহিমান হামিদা जल्लादकरी दो कबुल करें आल्लासान तलापर आरो क्ज करत हाथ तुलत तब ये क्जा तक करतना का हाथ तुलतना जो दुई शेषदार मजखने तकबीर दी नबीर एक क्ज साबी क्षेत्र देखे तरह वर्णना दिए एट सुन्नते फाइल तृत्य टाइपटा हून्तार নবী যেসব কাজে সম্মতি দিয়েছেন এরকম একটা হাদিস আছে সুনানব দাউদে খন্ড নম্বর এক বুক অব সালাহিস নাম্বার এক যে একবার নবী ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজের জামাতি মামাতি করলেন নামাজ শেষ হয়ে গেলে নবী দেখলেন যে এক লোক নামাজ শেষে উঠে দাঁড়ালো তারপর আরও দুই রাত নামাজ পড়ল নবী বললেন হজরের নামাজ তো মাত্র দুই রাকাত। তুমি আর দুই রাকাত নামাজ পড়ছ কেন সে বলল আমি ফরজ নামাজ পড়ার আগে দুই রাকাত সুনত নামাজ পড়িনি সেজন্য আমি নামাজটা এখন পড়ছি নবী চুপ করে থাকলেন যেহেতু নবী সেখানে চুপ ছিলেন এর মানে তিনি সম্মতি দিয়েছেন কারণ কাজটা ভুল হলে নবী হিসেবে তাঁর দায়িত্ব শুধরে দেয়া যেহেতু চুপ ছিলেন तर मान दिए हिन्दा गुरुत्व सब चीटा हम सुन्नते काउलि तर मैं नबीजा कारण सेटाई सब चे स्प्ट नबी जो कि अथवा जख को निर्देश दी मान्य ইচ্ছি করে কাজটা করেছেন একটা উদ্দেশ্য আছে এজন্যই ইহাদেশের গুরুত্ব সবচেয়ে বেশি এর পর একটা হচ্ছে ফাইলি তার মানে নবী যা করেছেন নবী যা করেছেন সেটা কোনো সাহাবি দেখেছেন তারপর বর্ণনা দিয়েছেন তবে এটা এমনও হতে পারে যে নবী বিশেষ কিছু কাজ করেছেন প্রয়োজনের খাতিরে সেটা হয়তো স্বাভাবিক রীতি না সেজন্য নবীর বলা কথাগুলোর চেয়ে কাজগুলোর গুরুত্ব কম কথা বলেছেন সচেতনভাবে এটাই জেনারেল রুলিং আর যদি নবীর কথা আর কাজের পার্থক্য দেখা যায় এমন হলে কথার গুরুত্বই বেশি পাবে কারণ সেই কাজের পেছনে হয়তো অন্য কোনো যুক্তি ছিল অথবা কোনো উদ্দেশ্য ছিল যে সেই কাজটা দেখেছে সে হয়তো ব্যাপারটা জানতো না এরকম বেশ কিছু উদাহরণ আছে ইনশাল্লাহ আমরা পরে সেগুলো নিয়ে আলোচনা করব আর তৃতীয় টাইপের শূন্যতটা হচ্ছে শূন্যতে তাকরিরি নবীর সম্মতি যদি তিনি চুপ করে থাকেন তার মানে সম্মতি দিয়েছেন সেটার অনুমতি আছে ড জাকির আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাই ইসলামের এই সুনতগুলির গুরুত্ব ইসলামে ঠিক কতখানি নবীর সুননতগুলোর কথা যদি বলেন এটা হলো ইসলামের উৎসগুলোর মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যদি ইসলাম সম্পর্কে জানতে চান এক নম্বর উৎস হচ্ছে কোরআন আর দ্বিতীয়টা আমাদের নবীর সুননত এ দুটো উৎস ছাড়া ইসলামকে ভালোভাবে বুঝতে পারবেন না দুটোই গুরুত্বপূর্ণ পবিত্রকোরন এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের হাদিস আর সুনগুলোর গুরুত্বের কথা যদি বলেন আল্লাহ পবিত্রকোরণে বলেছেন সুরানিসা নিসা দেয় নম্বর চার আয়াত নাম্বার উনষাট আল্লাহকে মানো এবং রাসুলকে মেনে চলো এবং যারা তোমাদের মাঝে ক্ষমতার অধিকারী তবে কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে উপস্থাপিত করো আল্লাহ এবং রাসুলের কাছে যদি বিশ্বাস করো আল্লাহ এবং শেষ বিচারের দিনে এটাই উত্তম এবং এটাই পরিমাণে প্রকৃষ্টতর এখানে পবিত্রকরণের এই শব্দটা হচ্ছে অর্থ মেনে বলা হয়েছে। আল্লাহ এবং তার রাসুলকে মেনে চলো তাহলে মেনে চলতে বলা হচ্ছে আল্লাহ এবং তার রাসুলকে কিন্তু তাদের বেলায় বলা হয়নি যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী তার মানে এক বাক্যে মেনে নেয়াটা শুধুমাত্র আল্লাহ এবং রাসুলের ক্ষেত্রে তারপর আয়াতে বলা হয়েছে যে যদি তোমাদের মধ্যে তাদের মধ্যে যারা ক্ষমতার অধিকারী যদি মতভেদ দেখা দেয় উপস্থাপন করো আল্লাহ এবং রাসুলের কাছে আল্লাহ এবং রাসুল চূড়ান্ত ক্ষমতার অধিকারী বলা হয়নি উপস্থাপন করো তাদের কাছে যারা ক্ষমতার অধিকারী আমরা জানি যে অনেক সময় বিশেষজ্ঞগণ একমত হতে পারেন না যদি তাদের মধ্যে এমন মতভেদ দেখা দেয় আল্লাহ এবং রাসুলের কাছে যারা আল্লাহ রাসুলকে মেনে চলেন তাদের অনুসরণ করব এটাই হল নবীর গুরুত্ব। এ ছাড়াও এখানে কথা বলা হয়েছে যে এছাড়াও আল্লাহকে মানো এবং তার রাসুলকে মানো আল্লাহকে মানো মানে কোরআন মেনে চলেন আর রাসুলকে মানো মানে নবী সাল্লা সাল্লামের সুন্না নবীর সোহে হাদিস এছাড়াও বলা হয়েছে যে এই দুটো উৎস আসলে আলাদা করণ আলাদা আর সুন্না সুস আলাদা খেয়াল করলে দেখবেন এ আয় ওয়া শব্দটা ব্যবহার করা হয়েছে তার মানে দুটোই আমাদের মেনে চলতে হবে এখানে সুম্মা বলা হয়নি যে অথবা রাসুলকে মেনে চলো দুটোই একসাথে মেনে চলতে হবে তাহলে ইসলাম ধর্মকে সঠিকভাবে বুঝতে পারবেন আর এ আয়তে খুবই গুরুত্বপূর্ণ আর শেষ পয়েন্টটা দেখবেন সেটা পবিত্র করণের বলা হয়েছে তার মানে আল্লাহ এবং তার রাসুলকে মেনে চলবে সব বিশ্বাসীরা এটা শুধু চাহবাগানের জন্যই নয় অথবা কয়েকজন বিশ্বাসী না সব বিশ্বাসীদের জন্য পবিত্রকরণ বলছে সুরা জিন অধ্যায় নাম্বার বাহাত্তর আয়াত নম্বর তেইশ বলা হয়েছে যদি আল্লাহ তার রাসুলকে অমান্য কর তাহলে তোমাদের জন্য রয়েছে দোজক্ষের আগুন সেখানে তোমরা চিরস্থায়ী হবে তার মানে যদি আল্লাহ এবং রাসুলকে মেনে না চলেন তাহলে দোজোখে থাকবেন ভেসতে যেতে পারবেন না এ ছাড়াও বলা হয়েছে যে যদি আল্লাহ তার রাসুলকে অমান্য করেন আপনার কাজগুলো নিষ্ফল হবে আল্লাহ বলেছেন সুরা মোহাম্মদ উদ্যান নম্বর সাতচল্লিশ হায়াত নম্বর তেত্রিশ আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করো তোমরা তোমাদের কর্মকে বিনষ্ট করো না ছাড়াও নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের শূন্যতের গুরুত্বের কথা যদি বলতে হয় রাসুলকে মেনে চলা মানে আল্লাহ তালাকে মেনে চলা আল্লাহ বলেছেন সুরা নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর আশি যে কেউ রাসুলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করলো যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আমি রাসুলকে তোমাদের কাজের তত্ত্বাবধায়ক হিসেবে পাঠাইনি বিশেষ করে খারাপ কাজের জন্য এছাড়াও একটা হাদিস আছে মুসলিমে খণ্ড নম্বর তিন হাদিস নম্বর চার হাজার পাঁচশো আঠারো আমাদের নবী মোহাম্মদুল ইসলাম বলেছেন যে আমার কথা মানলে আল্লাহকে মানছ যদি আমাকে অমান্য কর আল্লাহ কমান্য করছ তাহলে রাসুলকে মেনে চলা মানে আল্লাহ সবানকে মেনে চলা এছাড়াও আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরেন আজম পোদ্ নম্বর তিপান্ন আয়াত নম্বর তিনও যে আল্লাহর রাসুল কোনো মন গড়া কথা বলেন না এটা তো একটা ওহি যেটা তার উপরে নাজিল করা হয়েছে আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটা আছে সোহে বুখারিতে খণ্ড নম্বর নয় হাদিস নম্বর সাত হাজার দুশো আমাদের নবী বলেছেন যে বিশ্বাসীদের মধ্যে কিছু লোক থাকবে যারা বেহেস্তে যাবে আর কিছু লোক বেহেস্তে যেতে অস্বীকার করবে তখন শাহফাগন বললেন বেহেস্তে যেতে কে অস্বীকার করবে নবী বললেন যারা আমাকে মেনে চলবে তারা বেহেস্তে যাবে যারা আমাকে অমান্য করবে তারা অস্বীকৃতি জানাবে আর এ এছাড়াও পবিত্রকরণ বলছে যে যদি আল্লাহর রাসুলকে মেনে চলেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন अल्लाह आल इमरान तीन तरह भलराध क्षमा करबें रसुल के मेने चलने अल्लाह तला भल पल सुन्नतर गुरुत्व इसलमे प्रिय भाई बनरा इनशाला देखा है एक छोट बिरतर पर it is ramadan othrain samoye noshto hocche amra ei jibone boyosh ta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 হওয়ার হক বিধান দেখুন আল্লাহ নৈকট্য লাভের উপায় প্রতি শুক্রবার বিকেল সাড়ে তিনটে বাংলাদেশে ও বিকেল তিনটে ভারতে बंदा मुशरिक और काफर मे पार्थक्य हलो सलाग कर सही मुस्लिम प्रथम खंड Thay, hadith shonka, Dialogue. Dialogue Discussion, Discussion. Discussion. Discussion. Debate. Debate Rebuttal, Rebuttal. Rebuttal. Conclusion ডায়ল ডিস্ট্রি about religion Get enlightened Witness Dr. Zakir Naik in a battle of words. See you. Shommukh Shomore. Prothi Riyoshpativar, Raat Naatai Bangladesh. Or Raat Shari Aatai Bhaarote. Beast TV Banglaai. It is Ramadan. Preo Muslim, among a Muslim, bhaiyo bonara. Assalamualaikum. <laughs> Abaro Shagatam, Ramzan, our date with Dr. Zakir, আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক রমজান আত্মউন্নয়ন এবং ইসলাম দেয়ার মাস পর্বত তিন ডাকির আপনার এই উত্তরের ভিত্তিতে এভাবে কি বলা যায় যদি কেউ ইচ্ছা করে সুন্নত পালনে অবহেলা করে তাহলে কি সে এজন্য পরকালে শাস্তি পাবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা পয়েন্ট পরিষ্কার করে বলি যদি কোনো মুসলিমের করা বিভিন্ন কাজগুলো নিয়ে কথা বলেন এটাকে মোটামুটিভাবে দুই ভাগে ভাগ করা যায় এক হালাল আর একটা হারাম হালাল কাজগুলোর অনুমতি আছে আর হারাম হচ্ছে নিষিদ্ধ যেগুলো করা যাবে না এরপর হালাল কাজগুলোকে আবার চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রথমটা হচ্ছে ফরজ যেটা বাধ্যতামূলক যেটা আবশ্যিক द्वित हलो मुस्तााहब इसलमेज कर उत्साह दे तुबा जगह इसलम धर्मे ओच्छिक चतुर्था मू जो क्यागल इसलमे अनुत्साहित ना कर सब मिलिए कैटागर मोट पांच टम्बर हे फरज जेगुलो बाध्यतमूलक आवश्यक दो नम्बर हे मुस्तााह क्यों उत्साह देव हो तृत्यता हे मुबा जगू ऊच्छिक चतुर्था माकरू जगो इसलमे निुसा করা হয়েছে পাঁচ নম্বর হচ্ছে হারাম যেগুলো ইসলাম ধর্মে নিষিদ্ধ এখন কেউ যদি কোন ফরজ কাজ করে যেটা বাধ্যতামূলক এজন্য সে পুরস্কার পাবে তার মানে পজিটিভ পয়েন্ট পাবে যদি কেউ ফরজ কাজগুলো না করে সেজন্য সে শাস্তি পাবে নেগেটিভ পয়েন্ট পাবে এরপর দ্বিতীয় ক্যাটাগরির কথা যদি বলি মুস্তাহাব কেউ যদি কোনো মুস্তাহাব কাজ করে সে পুরস্কার পাবে পজিটিভ পয়েন্ট পাবে তবে যদি কেউ মুস্তাহাব কাজগুলো না করে সে কোনো শাস্তি পাবে না নেগেটিভ পয়েন্টও পাবে না তৃতীয় ক্যাটাগরি মুবা মানে ঐচ্ছিক এখন কেউ এই মুবা কাজগুলো করুক বা না করুক ঐচ্ছিক কাজগুলো করুক বা না করুক জন্য পজিটিভ পয়েন্ট বা নেগেটিভ পয়েন্ট পাবে না জন্য পুরস্কার পাবে না কোনো শাস্তিও পাবে না এটা পুরোপুরি নিউট্রাল এটা ঐচ্ছিক চতুর্থ ক্যাটাগরি হচ্ছে মাকরু যে কাজগুলো না করলে ভালো যদি কেউ মাকরু কাজগুলো থেকে বিরত থাকে সে পজিটিভ পয়েন্ট পাবে পুরস্কার পাবে আর যদি কেউ মাকরু কাজগুলো করে সে কোনো শাস্তি পাবে না নেগেটিভ পয়েন্ট পাবে না এরপর যদি শেষ ক্যাটাগরির কথা বলতে হয় অর্থাৎ হারাম যেটা নিষিদ্ধ কেউ যদি নিজেকে হারাম কাজ থেকে বিরত রাখে তাহলে সে পজিটিভ পয়েন্ট পাবে পুরস্কার পাবে যদি হারাম কাজ করে তাহলে শাস্তি পাবে নেগেটিভ পয়েন্ট পাবে এই হলো সংক্ষেপে ইসলাম ধর্মের পাঁচটা ক্যাটাগরির কাজ এবারে সুনার ব্যাপারটা নিয়ে বলি সুন্না হচ্ছে দুই প্রকার প্রথমটা হচ্ছে লুগুই সুন্না অর্থাৎ সুন্নার আবিধানিক অর্থ নবী যা বলেছেন করেছেন আর যা সম্মতি দিয়েছেন তাহলে শূন্যতে যদি হয় লুগুই তার যদি শূন্যতে শাব্দিক অর্থ নেন এই প্রথম চারটার একটাতে পড়বে এমনও হতে পারে যে এই সূন্যরটা ফরোজ অথবা হতে পারে মোস্তাহাব অথবা হতে পারে মুবা কিংবা হতে পারে মাকরু তাহলে সূন্যার শাব্দিক অর্থ সেটা চারটা ক্যাটাগরি যে কোনো একটাতে পড়তে পারে যেমন ধরেন যে সূন্না ফরজ ক্যাটাগরিতে পড়ে মোহাম্মদ ইসলাম ফরোজ নামাজ পড়েছেন জহরের নামাজ পড়েছেন তিনি পাঁচ এক নামাজ সবগুলোই পড়েছেন এগুলো আমাদের নবীর করা কাজ নবী কথা বলেছেন তবে এটা পড়বে ফরস ক্যাটাগরিতে এরপর সেই সুনত মুস্তাহাব হবে যে নবী তিনি ফজরের নামাজের আগে দুই রকাত সুনত নামাজ পড়েছেন ফজরের নামাজের আগে দুই রকাত সুনত এটা হচ্ছে মুস্তাহাব উৎসাহিত করা হয়েছে এটা দ্বিতীয় ক্যাটাগরি তৃতীয় ক্যাটাগরি মানে মুবা যে মোহাম্মদ সাল্লা সাল্লামের লম্বা চুল ছিল এটা হচ্ছে চাইলে লম্বা চুল রাখতে পারেন এটা অপশনাল এটার অনুমতি আছে এরপর চার নম্বর ক্যাটাগরি মানে মাকরু লোকে হয়তো বলবে নবীকে এমন কিছু করবেন যা মাকরু তারা অবাক হয়ে যাবে ডক্টর জাকি কি বলছে নবী নবীর সুনতকে মাকড়ু হতে পারে আমি একটা উদাহরণ দিচ্ছি একটা হাদিস বলছে যে নবী মোহাম্মদ সাল্লু আল সাল্লাম বলেছেন যে তোমরা দাঁড়িয়ে কিছু পান করো না দাঁড়িয়ে কিছু পান করা এটা মাকরু তাহলে মুস্তাহাব হচ্ছে বসে পান করা কিন্তু আরেকটা হাদেশ বলছে যে নবী দাঁড়িয়ে পানি পান করলেন হয়তো কোনো কারণ ছিল সেজন্য করেছিলেন তাহলে দাঁড়িয়ে পান করা মাকরু আর বসে পান করা মুস্তাহাব দাঁড়িয়ে পান করাকে নির্সাহিত করা হয়েছে আর বসে পান করাকে উৎসাহ দেওয়া হয়েছে তবে কিছু কিছু সময়ে হয়তো পরিস্থিতি আলাদা ছিল এটা প্রয়োজন ছিল আমাদের নবী মাঝে মধ্যে এমন কিছু কাজ করেছেন যেগুলো মাকরু তাহলে এগুলো সে ধরনের সুন্না যেগুলো মাকরু লুগুই মতে ফিকামতে না এ ব্যাপারে পরে বলছি না হলে লোকে বলবো ডক্টর জাকরির কি বলছেন নবীর কাজ কখনো মাকরু হতে পারে না লুগির মতো হতে পারে কারণ নবী এটা করেছেন দাঁড়িয়ে পানিপান করেছেন তবে সাধারণত স্বাভাবিক অবস্থায় আর বেশিরভাগ সময়ে নবী বসে পানিপান করেছেন হয়তো প্রয়োজনের খাতিরে তবে কেউ যদি মাকরু কোনো কাজ করে এজন্য কোনো নেগেটিভ পয়েন্ট পাবে না কোনো শাস্তি পাবে না নবী কোনো শাস্তি পাননি তবে কোনো পুরস্কারও সে পাবে না এই হচ্ছে সংক্ষেপে বললে লুগুই সুন্না তার মানে সূন্যতের আবেধানিক অর্থ সেটা এই চারটার যে কোনো একটাতে পড়তে পারে অরজ মুস্তাহাব মুবা আর মাকরু এরপর যদি শূন্যতে দ্বিতীয় ক্যাটাগরিতে আসি যেটা হচ্ছে ফিকা সুন্না সাধারণত আমরা যখন শূন্যতের কথা বলি তখন ধরে নেওয়া হয় এটা হচ্ছে ফিকা সুন্না তার মানে ফিকা আর রাসুলের সুননা যখন সুন্নতের কথা বলি এটা অর্থাৎ দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে মুস্তাহাব যখন আমরা বলি যে হজরের নামাজের আগে দুই রাকাত সুননত নামাজ পড়বেন এটা আমাদের নবীর সুননত আর বসে পানি পান করাটা নবীর সুননত সাধারণত যখন সুননতের কথা বলি আমরা ফিকা সুননতকেই বুঝিয়ে থাকি এখানে সুননতগুলো হচ্ছে মুস্তাহাব তাহলে আমরা মুসলিমরা যখন বলি সুননত এটা বলছে সুননত ওটা বলছে বেশিরভাগ সময় প্রায় সব সময় যখন বলি এটা নবীর সুননত বসে পানি পান করা হজরের নামাজের আগে দুই রাকাত নামাজ সুননত পড়া নবীর সুন্নত নবীর সুন্না হচ্ছে দুই রাকাত তাইহাতুল মসজিদ যখন মসজিদে ঢুকছেন এই কাজগুলো যে ক্যাটাগরিতে পড়বে সেটা মুস্তাহাব তাহলে ফিকার সুন্না হল মুস্তাহাব উৎসাহ দেওয়া হয়েছে আর এই পাঁচটা ক্যাটাগরিতেই ফরোজ মুস্তাহাব মুবা মাকরু আর হারাম কাজের মধ্যে আছে সাব ক্যাটাগরি এ সম্পর্কে আমি আগেও বলেছি গুনহা বড় গুনহা ছোট গুনহা এখন হারাম কিছু হারাম হচ্ছে বড় কিছু হারাম ছোট একইভাবে মাকরু কিছু বেশি মাকরু আর কিছু কম মাকরু মুবা হ্যাঁ নবী লম্বা চুল রাখতেন এটা মুবা ঐচ্ছিক কিন্তু কেউ যদি সেই কাজটা করে নবীর ভালোবাসা পাওয়ার জন্য তাহলে সে সব পাবে যদিও এটা ঐচ্ছিক শাস্তি পাবে না পুরস্কারও পাবে না তবে যদি নবীকে ভালোবেসে করে থাকে সব পাবে যে ঐচ্ছিক কাজগুলো নবী করেছেন সেগুলোর গুরুত্ব বেশি তার না করা এরপর মুস্তাহাবের মধ্যে আছে শূন্যতে মক্কাদা শূন্যতে গায়ের মহক্কাদা শূন্যতে মহকাদা মানে বেশি গুরুত্বপূর্ণ শূন্য এটা হলো শূন্যতে মক্কাদা মানে বেশি গুরুত্বপূর্ণ শূন্য অন্য শূন্যগুলো হচ্ছে শূন্যতে মক্কাদা শূন্যতে গায়ের মহক্কাদা ফরজের ব্যাপারে একই জিনিস যেগুলো আবশ্যিক কিছু ফরজ বেশি গুরুত্বপূর্ণ আর কিছু কম যেমন ধরেন ইসলামের পাঁচটা স্তম্ভ এক নাম্বার হচ্ছে তৌহিদ এটা ফরজ নামাজ পড়া রমজান মাসে রোজা রাখা সামর্থ্য থাকলে হজ পালন করা জাকাত দেয়া এগুলো সব গুরুত্বপূর্ণ ফরজ এরপর পাপ থেকে বিরত থাকা সত্তরটা বড় গুণা থেকে বিরত থাকাটাও হচ্ছে ফরজ তবে এটার গুরুত্বটা কম তাহলে সবগুলো ক্যাটাগরিতেই কিছু সাব ক্যাটাগরি আছে এবারে আপনার প্রশ্নতে আসি যে সে কি শাস্তি পাবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে নবীর সুনতগুলো পালন না করে এখানে যে সুন্নতের কথা বলছেন আমি ধরে নিচ্ছি সেটা ফিকা ফিকাসুন্না যদি লুগুই সুননত বলেন এটার উত্তর দিয়েছি চারটা ক্যাটাগরিতে পড়ে ফিকাসুল্লাহ মানে এগুলো যে ক্যাটাগরিতে পড়বে সেটা মুস্তাহাব। এ একটু আগেই বলেছি যে যদি কোন মোস্তাহাব কাজ করেন অর্থাৎ ফিকা সুন্না আপনি পুরস্কার পাবেন সেজন্য আশীর্বাদ পাবেন যদি সুননাতে মহ্কাদা হয় বেশি সাব পাবেন সূন্যতে গায়ের মহক্কাদার চেয়েও বেশি এখানেও সাব পাবেন তবে কিছুটা কম আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে এটা বাদ দেয় বা অনিচ্ছাকৃতভাবে এজন্য কোনো শাস্তি পাবে না তবে তার মানে এই না যেহেতু কোনো শাস্তি পাবে না সূন্যটা পালন না করলে সেজন্য আর কাজটা করবে না কিন্তু আমরা মানুষরা প্রতিদিন অনেক ভুল করি অনেক গুণা করে থাকি প্রতিদিন পাপের ভেতরে জড়িয়ে পড়ি এই সুন্না যখন পালন করব। তখন অতিরিক্ত পয়েন্ট পাব এই জন্য পুরস্কার পাবো এতে করে আমাদের বিভিন্ন ভুল কাজ আর গুনার ক্ষতিটা পূরণ হতে পারে যে সব গুণা করি সেগুলোর ক্ষতিপূরণ হবে যে ভুল করি যেসব গুনা করি আর সেজন্য আমরা মুসলিমরা যতদূর পরে সুনত পালন করে যাব যেহেতু শাস্তি পাব না তার মানে এই না যে কাজটা করা উচিত না সত্যি বলতে আমরা যতদূর পরে সুনত পালন করব। ফিকা সুননা যেগুলো মুস্তাহাব যাতে করে আমাদের অন্যান্য ভুল কাজ আর গুনহার ক্ষতিপূরণ করতে পারি এটা ভেসতে যেতে আমাদের সাহায্য করবে ও সুবান আল্লাহ আপনি যে নিয়মের কথা বললেন সেটা এতটাই ন্যায়সঙ্গত যদি আমরা কেউ ভুল করি একটা ক্ষেত্রে म को नाम से सूझ दिए जाते सरल पथे थे प्रिय भाई बोरा इन्शालल्ला छोट्ट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 जकत पर्फ आई अल बैंक सच रोड बार्मिंग नम्बर शून्य আমাদের ইমেল করুন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 শামাদান প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম অনুষ্ঠানে আবারো স্বাগতম রমজান আ ডেট উইথ ডিরেক্টর জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক রমজান আত্মউন্নয়ন এবং ইসলামে আরমার পর্বত তিন ড জাকির আসসালাম রহমতুল্লাহ ডক্টর জাকির মুখে দাড়ি রাখা এটা কি ফরজ নাকি সুনত আর এ ব্যাপারে নিয়ম কি যদি কেউ দাড়ি শেপ করে দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না সুনত আর আমি ধরে নিচ্ছি এখন থেকে যখন সুননতের কথা বলবো। সেটা আসলে ফিকা সুননত যেগুলো মুস্তাহাব সেজন্য সুনত শব্দটার জায়গায় মুস্তাহাব শব্দটা ব্যবহার করবো যাতে কারো বুঝতে অসুবিধা না হয় এখন দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না মুস্তাহাব বা সুনত বেশিরভাগ বিশেষজ্ঞ তাদের মধ্যে প্রায় সবাই তারা বলেন যে দাড়ি রাখা হচ্ছে ফরজ মুসলিম পুরুষদের জন্য কোরনের কোনো আয়াত বলছে না যে দাড়ি রাখা ফরজ কি না তবে কোরআনার একটা আয়াতে দাড়ির কথা আছে সুরাতহা অধ্যায় নম্বর বিশ আয়াত নম্বর চুরানব্বই যে এরন বা হারুন আলাহাইসাল্লাম তিনি তার ভাই মুসাঈ্লামকে বললেন যে হে আমার সহোদর আমার দাড়ি অথবা আমার মাথার চুল ধরে তুমি টেনো না তার মানে হারুন আল্লাহ মুখে দাড়ি ছিল আমরা যদি নবীর রাসুলগণের সিরাত পড়ি তাহলে দেখব তালার সব নবীর রাসুলগণেরই দাড়ি ছিল আলহামদুলিল্লাহ সব ধার্মিক লোকজন যারা আল্লাহতালার নির্দেশ মেনে চলেছেন অথবা সাহাবিগণ তাদের দাড়ি ছিল এখন এটাকে ফরজ বলা হয়েছে তার ভিত্তি হচ্ছে নবী সাল্লি সাল্লামের একটা হাদিস এটা আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর সাত বুক অফ ড্রেস হাদিস নম্বর পাঁচ হাজার আটশো বিরানব্বই ইবন বর্ণনা করেছেন যে নবী বলেছেন মুসরিকরা রাজা করে তোমরা তার উল্টোটা করো মূর্তি পুজারীরা যা করে তোমরা দাড়ি রাখো আর ছোট করে মোচ রাখো এই হাদিস এবং এরকম আরও হাদিস আছে সোহেব মুসলিম আর সোহেব বুখারিতে বিশেষজ্ঞগণ বলেন যেহেতু এটা আমাদের নবী মাল্লামের নির্দেশ সেজন্য কাজটা প্রত্যেক মুসলিমের জন্যই হচ্ছে দাড়ি বেশিরভাগ বিশেষজ্ঞ আলহামদুলিল্লাহ প্রায় সবাই চারজন ইমামও আছেন চার মাঝাবের ইমাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহমেদ ইবনা হাম্বল আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন তারা সবাই বলেন দাড়ি রাখাটা হচ্ছে ফরজ তাহলে সুন্নি চারটা মাঝাবের মতো দাড়ি রাখা ফরজ এছাড়া অন্যান্য বিশেষজ্ঞগণ যেমন সালাফুসালেহিনের শেখগণ সালাফি বিশেষজ্ঞগণ তারা সবাই বলেন যে দাঁড়িয়ে রাখা ফরজ এ ব্যাপারে কোনো মতভেদ নেই আর শেখ ইবনে তাইমিয়ার মতে তিনি বলেছেন যে পবিত্রকরণ অনুযায়ী আমাদের নবীর অনুযায়ী আর বিশেষজ্ঞগণের ইজমা অনুযায়ী দাঁড়িয়ে রাখা হচ্ছে ফরজ আর যদি কেউ দাঁড়িয়ে সেব করে ফেলে এটা হারাম এটা নিষিদ্ধ বিভিন্ন মাঝাবের বিশেষজ্ঞগণের মতে হানাফি সাফি মালিকি হাম্বলি सबा बोलें दृढ़ी सेव कर हराम सब विशेषज्ञ तब किशेषज्ञ संख्य खुबी कम तयस्क विशेषज्ञगण मध्य तरा यह दाड़ी रखा हे मुस्त और सेवक माकरू दाड़ी रखा मुस्ताह और सेव का माकरू खूब ही कम बयस्क किशेषज्ञ तब रिसेंटलि बर्तमान विशेषज्ञगण मध्य कौन पाब जरा फरजना मुस्तााहब जेमन शेख अबू जहरा शेख जदवाल हक তিনি সময় আল আজহার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন শেখ ইউসুফ আলকার দাভি এরকম সামান্য কয়েকজন বিশেষজ্ঞ আছেন আর আপনি যদি উত্তর আমেরিকায় যান যদি নর্থ আমেরিকান ফিকা কাউন্সিলের ফতোয়া শোনেন এই ফিকা কাউন্সিলের অনেক বিশেষজ্ঞ কথা বলেছেন যে দাড়ি রাখা ফরজ না এটা মুস্তাহাব রাখলে পুরস্কার পাবেন তবে ফরজ না আর সেভ করাটা হারাম না মাকরু তবে সামগ্রিকভাবে আগের দিনের বিশেষজ্ঞ গণ প্রায় সবাই একমত হয়েছেন যে দাড়ি রাখা হচ্ছে ফরজ আর সেব করাটা হচ্ছে হারাম আচ্ছা ড জাকির এখন এই দাঁড়ির দৈর্ঘ্য কতখানি হওয়া উচিত কারণ এক একজনের দাড়ির দৈর্ঘ্য এক এক রকম আর এটা দেখে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারেন যে ওহ আমি কেমন দাঁড়িয়ে রাখব এ ব্যাপারে নবী সাল্লাসলাম কি করতেন দর্ঘ কেমন হবে এ সম্পর্কে যদি বলেন এ ব্যাপারে বিশেষজ্ঞগণের মতভেদ আছে যে দর্ঘ কতখানি হওয়া উচিত দুটো মত আছে একদল বিশেষজ্ঞ বলেন সোহেবুখারির একটা হাদিস বলছে খন্ড নম্বর সাত বুক অব ড্রেস হাদিস নম্বর পাঁচ নবী বলেছেন মূর্তি পুজারীরা যা করে তোমরা তার উল্টোটা করো তোমরা দাড়ি রাখো আর মোচ কেটে ফেলো যেহেতু নবী বলেছেন দাড়ি রাখো তার মানে বিশেষজ্ঞগণ বলেন দাড়ি রাখতে হবে ব্যাস এরপরের হাদিস সোহেব বুখারী খন্ড নাম্বার সাত বুক অফ ড্রেস হাদিস নম্বর পাঁচ যে তোমরা ছোট করে মোচ কাটো আর দাড়ি বড় করো প্রথম দলের বিশেষজ্ঞ বলেন দাড়ি বড় করে মানে যত বড়ই হোক টাচ করবেন না দাড়ি রাখবেন আর কাটবেন না সেজন্য আপনি ছাটবেন না অথবা কামাবেন না যতদূর দূর পারেন দাঁড়িটাকে দিন দিন আরো বড় করতে থাকেন এটা তাদের মতামত তবে পড়লে দেখবেন যে এমন কোনো কোন হাদিস নেই যেখানে নবীর দাড়ির দৈর্ঘ্য নিয়ে কথা বলা হয়েছে এমন কোনো কোন হাদিস নেই একটা হাদিস নেই তবে শেখ ওতাইমের মত অনুযায়ী তিনি বলেছেন আমরা বুঝতে পারছি যে হাদিসটা যখন বলছে তোমরা দাঁড়িয়ে রাখো অথবা দাড়ি বড় করো তার মানে দাড়ি স্পর্শই করবেন না লম্বা হতে পারে যতখানি সম্ভব হয়ে যাক আর যদি কেউ সেভ করে সেটা হারাম কেউ যদি ছেটে ফেলে এক মুঠোর নিচে তখন বিশেষজ্ঞগণ বলেন এটা মাখরু একদল বিশেষজ্ঞ বলেন যত লম্বা পারেন দাড়ি রাখতে পারেন আর অন্য দলের বিশেষজ্ঞগণ তারা বলেন যে আমাদের দাড়ির দুর্ঘ উচিত এক মুঠো আমি আগেও বলেছি যে কোনো সোহাদিসের দাড়ির দৈর্ঘ্যের কথা বলা হয়নি কিছু হাদিস আছে যেগুলো জৈফ হাদিস অথবা মৌদু হাদিস এখানে বলা হয়েছে যে নবী সাল্লুআসাল্লামের দাড়ি ছিল বুক পর্যন্ত তবে হাদিসটা জৈফ বা মৌদু শেখ নাসিরুদ্দিন আলবানির মতে আরেকটা হাদিস আছে সোহে মুসলিমে খন্ড নম্বর চার হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো উন নব্বই সেখানে জাবির বিন সামুরা রাদ হু তিনি বর্ণনা দিয়েছেন যে আমাদের নবীর ঘন দাড়ি ছিল এরকম অনেক সহিয়াদিস বলছে নবীর ঘন দাঁড়িয়েছিল তবে সেখানে দৈর্ঘ্যের কথা বলা হয়নি এই দলের বিশেষজ্ঞগণ বলেন যেহেতু দাঁড়িয়ে দৈর্ঘ্যের ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি আমরা কি করব আমরা তখন দেখব যে সাহবাগন ভাবে দাড়ি রাখতেন দৈর্ঘ্যের কথা বলা হয়নি তাই শাহবাগণকে দেখব কারণ নবী বলেছেন যদি আমার দৃষ্টান্ত না থাকে তাহলে সেই প্রজন্মে আমার আশেপাশের লোকজনদের দৃষ্টান্ত দেখো নবী সাহাবেগণের দৃষ্টান্ত আর সাহাবেগণকে যখন দেখি আমরা তখন অনেক সহিহাদিস পাব দশটারও বেশি আছে হাদিস যেখানে বলা হয়েছে যে সাহাবেগন তাদের দাড়ির দৈর্ঘ্য রাখতেন এক মুঠো মুঠর নিচে যে দাড়ি থাকতো সেটা কেটে ফেলতেন আপনারা দেখবেন ইবনে মুরাদ আল্লাহান হু ইবনে আব্বাস রাজে আল্লাহান হু আবু হুরাই রাজে আল্লাহান হু তারা সবাই নবীর খুব কাছাকাছি থাকতেন তারা দাড়ি ছাঁটতেন এমনকি যে সাহাবেগণ এই হাদিসের বর্ণনা দিয়েছেন इबने उमर रदे हादीशा खंड नम्बर सत मुकअ्रेस हजार आठस रदे हदीसा बर्णना पुजारे जाटे फिलो एपर यह हादीस इब्ने उमर रदेल्लाहान उमरा हज पालन करतें उमरा और हजर पर मुठोकर निजे दाड़ी धरतें আর মুঠের নিচে যেটুকু থাকত সেটা কেটে ফেলতেন চিন্তা করুন যে সাহবাগণ হাদিসের বর্ণনা দিয়েছেন সেই সাহবাগন ইবনে ওমর আব্বাস আবু হুরায় আল্লাহ সবার উপরে সন্তুষ্ট হন তারা সবাই কঠোরভাবে নবীর সুন্না পালন করেছেন তারা হাদিসের বর্ণনা দিয়েছেন বর্ণনা দিয়েছেন যে মোচ কেটে ফেলতে হবে দাড়ি রাখতে হবে দাড়ি বড় করবেন নবীর যা চেয়েছিলেন তারা সেটাই বলেছেন তারা দাড়ি ছেঁটেছেন কেন যদি প্রথম দলের বিশেষজ্ঞের কথা সঠিক হয় যে দাড়ি বড় করতে থাকেন বড় করবেন মানে কত বড় নবী যতখানি রেখেছেন আর এ সম্পর্কে যদি নবী কিছু না বলে থাকেন তাহলে দেখব সাহাবাগনকে আমরা এভাবে হাদিসগুলোকে বিশ্লেষণ করব। এই শেখ নাসরুদ্দিন আলবানি বলেছেন যে দাড়ির সঠিক দর্গ হবে নিজের হাতের এক মুঠো আর তিনি বলেছেন যেমন ধরেন যখন হাদিস বিশ্লেষণ করব। যদি নবী কিছু বলেন সেটার গুরুত্ব সবচেয়ে বেশি কথা না থাকলে কাজগুলো দেখেন কাজ না থাকলে সম্মতি যদি সেটাও না থাকে আমরা সাহবাগণের দৃষ্টান্ত দেখব তারা কি বলেছেন তারা কি করেছেন তাহলে মেনে নিচ্ছি যে সাহাবাগণ নবীকে অনুসরণ করতেন এমন কোনো সহিহাদিস পাবেন না যেখানে নবী বলেছেন অথবা কোনো সাহাবে বর্ণনা করেছেন যে তারা দাড়ি ছাড়তেন না দশটারও বেশি সহিহাদিস বলছে যে সাহাবেগণ মুঠর নিচে দাড়ি ছেঁটে ফেলতেন যদি এরকম একটা সহিহাদিসও বলত যে অমুক সাহাবি কখনোই দাড়ি কাটেননি তাহলে এমন হওয়ার সম্ভাবনা ছিল যে দুপক্ষই সঠিক কিন্তু এমন কোনো হাদিস নেই যেটা বলছে সাহাবিগণ কখনও দাড়ি ছাঁটতেন না বরং দশটারও বেশি হাদিস বলছে সাহাবাগন মুঠোর নীচের দাড়ি ছেটে ফেলতেন শেখ নাসরুদ্দিন আলবাণীর মতে হাতের মুঠর নিচের দাড়িটা ছেটে ফেলা হচ্ছে ফরজ আবশ্যিক আর যদি কেউ এক মুঠোর নিচে লম্বা দাড়ি রাখে ওনার মত অনুযায়ী এটা মাকরু মাকরু না করলে ভালো এটা বেশ শক্ত ফতোয়া শেখ নাসিরুদ্দিন আলবানীর তিনি বেশ কঠোর আমি তার দৃষ্টিভঙ্গির সাথে একমত কারণ শাহবাগণের জীবনে দৃষ্টান্ত রয়েছে এছাড়াও তার লেখা বইতে বলেছেন দাড়িদৈর্ঘ্য হওয়া উচিত এক একমুঠো বলেছেন শাহবাগণের পাশাপাশি আর অনেকে দাড়ি রাখতেন এক মুঠো মুঠোর নিচের দাড়ি কেটে ফেলতেন তিনি অনেক সালাফুসালাহের কথাও বলেছেন যাদের দাড়িদৈর্ঘ্য ছিল এক মুঠো তারা মুঠোর নিচে দাড়ি কেটে ফেলতেন উদাহরণ হিসেবে বলো যে আল নাকির কথা তারপর এভাবে দাঁড়িয়ে রাখতেন ইমাম মালিক ইমাম আহমেদ ইবনে হাম্বল এরা সবাই বিখ্যাত সেলফ সালেহীন তারাও হাতের মুঠোর নিচের দাঁড়িয়ে কেটে ফেলতেন এভাবে দাড়ি ধরতেন আর নিচেরটা কেটে ফেলতেন তাহলে এটা হচ্ছে দ্বিতীয় দলের বিশেষজ্ঞগণের দৃষ্টিভঙ্গি আর আমিও নাসিউদ্দিন আলবাণী সহ এই বিশেষজ্ঞগণের সাথে একমত যে দাঁড়ি দর্ঘ্য হওয়া হচ্ছে মোট বাকিটা আল্লাহ আলম দাজা খেল্লা খায়ের সুন্দর বলেছেন প্রিয় ভাই ও বোনেরা इनशालामैकुम अरहमतुल्ला मुहम्मद हाशिम मदानी बांगलार पक्षार पक्ष सकल मुस्लिम भाई जाना माहे रमजान मुबारकबाद মরার পরে প্রথম বিপদ যখনই কোনো মানুষকে কবরে রাখা হয় তখন তার নিকটে দুইজন ফেরেস্তা আসেন একজনের নাম মনকার আর একজনের নাম নাকির হঠাৎ করে দুইজন ফেরেস্তা ঢোকে গেলেন যাদের আকার আকৃতি সবুজ কাল শৈতানের পরিণতি কবরের জমি তাকে এভাবে চেপে ধরে তখন তার ডান দিকের হাড়গুলি গুলি বাম দিকে ঢুকে যায় পাম দিকের হাড় ডান দিকে ঢোকে যায় তাহলে বাঁচার কি উপায় জানার জন্য দেখুন কবরের শাস্তি প্রতি বুধবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে বিস বাংলায় সকল তার আপন কক্ষপথে আল্লাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন আলোচনা এখানে চলে আসতে পারে প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আর ডেট উইথ ডক্টর জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক রমজান আত্ম উন্নয়ন এবং ইসলাস দেয়ার মাস পর্বত তিন ডাকির আসসালাম রহমতুল্লাহ ডক্টর জাকির এটা কি সুন্নত যে আমরা মাথা ঢেকে রাখব মানে টুপি পড়ব কারণ আমরা দেখতে পাই যে অনেক ধরনের লোক বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে ছিলেন অথবা হয়তো হজ পালন করে ফিরে এসেছেন তারা নামাজ পড়ার সময় ইচ্ছে করেই মাথায় টুপি পড়ে না এরকম করার কি বিশেষ কারণ আছে প্রশ্নের প্রথম অংশটার কথা যদি বলি যে এটা কি সুন্না মাথা ঢেকে রাখা এটা কি মুস্তাহাব। এরকম অনেক হাদিস আছে যেগুলো বলছে যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মাথা সবসময় ঢাকা থাকত হয় টুপি থাকত অথবা পাগড়ি অথবা শিরো আর সে সময় শাহবাগনের মাথাও ঢাকা থাকত এই হাদিসটা আছে সোয়েব মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অফ হাজ হাদিস নম্বর তিন বলা হয়েছে যে নবী সাল্লু আলি সাল্লাম যখন মক্কা বিজয়ের দিনে মানুষজনের সাথে দেখা করতেন তখন কালো পাগড়ি পরতেন অনেক হাদিস বলছে নবী মাথা ঢেকে রাখতেন এছাড়া আরেকটা হাদিসের বর্ণনা দিয়েছেন ইবনে উমর বলা হয়েছে যে মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম সাদা টুপি পরে থাকতেন বর্ণনা দিয়েছেন ইবন অমর আর তাড়ানের মতে তিনি বলেছেন এই হাদিসটা একটা হাসান হাদিস। হাদিসের একটা ক্যাটাগরি হাসান আর এটা ইমাম সৈতের মতে বলা হয়েছে এটা উঁচুমানের তিনি তার বইতে লিখেছেন সিরাজ আলমনির খন্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর একশো বারো এটা উঁচুমানের সহিহাদিস যে মোহাম্মদ সাল্লু আলসালাম সাদা টুপি পড়তেন আর বিশব্দ হচ্ছে কুফি মানে ক্যাব এখানে আমরা বলি টুপি এটা সহি হাদিস অনেক হাদিস বলছে সাহবাগণ মাথা ঢেকে রাখতেন আরেকটা হাদিসের উল্লেখ করা হয়েছে সহি বুখারিতে খন্ড নম্বর সাত বুক অব ড্রেস হাদিস নম্বর পাঁচ আনাস বিন মালিক রাদিয়াল্লাহানহ মাথা ঢেকে রাখতেন মাথায় টুপি পরতেন তাহলে এই সব হাদিসের উপর ভিত্তি করে প্রায় সব বিশেষজ্ঞই একমত প্রায় সবাই কথা বলেন যে মাথা ঢেকে রাখাটা মুস্তাহাব এটা আমাদের নবী সুন্নত এটা মুস্তাহাব উৎসাহ দেওয়া হয়েছে আর সুন্নিদের চারটা মাঝাবি হানাফি সাফি মালিকী হামলি এই চার মাঝাবের সবাই আর এই চারিমামের প্রত্যেকেই একমত যে মাথা ঢেকে রাখাটা হচ্ছে মুস্তাহাব আর নামাজ পড়ার সময়ও মাথা ঢেকে রাখাটা হচ্ছে মুস্তাহাব এটা মুস্তাহাব মাথা না ঢেকে নামাজ পড়াটা হচ্ছে মাকরু তারপর আপনি দেখবেন মধ্যপ্রাচ্য থেকে লোকজন যখন ফিরে আসে অথবা হজ করে ফিরে আসে আমাদের দেশে ওইটা দেখা যায় যে আগেকার দিনে কয়েক বছর আগে দশ পনেরো বছর আগে যেসব লোক মসজিদে নামাজ পড়তো তাদের নিরানব্বই পার্সেন্ট অথবা তারও বেশি লোক যখন মসজিদে নামাজ পড়তে যেত মাথা ঢেকে রাখত হয়তো বিশ বছর আগে এখন আমরা দেখি যে পঁচিশ লোক প্রতি চারজনের মধ্যে একজন নামাজের সময় তারা মাথায় টুপি পড়ে না এর কারণ হচ্ছে আগের দিনের লোক জানত এটা মুস্তাহাব মাথা ঢেকে রাখা তাই অন্য সময় মাথা না ঢাকলেও নামাজের সময় তারা তাদের মাথা ঢেকে রাখত আলহামদুলিল্লাহ যদিও অন্য সময় তারা মাথা ঢেকে রাখত না তবে নামাজের সময় মাথা ঢাকত কাজটা ভালো মধ্যপ্রাচ্যে গিয়ে এখন লোকজন জানতে পারে যে মাথা ঢেকে রাখা ফরজ না তবে নামাজ কবল হয় না ঢাকলে সমস্যা নেই মধ্যপ্রাচ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা এসে বসবাস করতে শুরু করে আর সবাই নিজস্ব রীতিতে ইসলাম ধর্ম পালন করে একটা হাদিস বলছে যে একজন সাহাবি দেখাতে চাই এটা ফরজ না সেজন্য তিনি একখণ্ড কাপড় তার কাঁধ থেকে নামিয়ে দিলেন হাঁটুর নিচে এভাবে নামাজ পড়লেন সেটা কবুল হলো যদি প্রশ্ন করেন যে মাথায় টুপি পড়া কি ফরজ অথবা নামাজের সময় টুপি পড়া এটা ফরজ না তবে মুস্তাহাব এখানে এই লোকগুলো বুঝতে পারছে না যে এটা মুস্তাহাব তাহলে এটা করবো না কেন যখন মধ্যপ্রাচ্যে গিয়ে আবার দেশে ফিরে আসে তখন মানুষকে দেখানোর চেষ্টা করে যে তারা অনেক জানে ইচ্ছে করে মাথায় টুপি পরে না আর এখনকার দিনে আমরা দেখি পঁচিশ পারসেন্ট লোক হয়তো টুপি পরে না আমার মতে এভাবে আমরা নবীর সুন্না থেকে দূরে সরে যাচ্ছি এই লোকগুলো বুঝতে পারে না তারা যদি মধ্যপ্রাচ্যেই কোনো বিশেষজ্ঞের সাথে আলোচনা করত। এরাও তাহলে টুপি পরতো ওনারা সবাই তো মাথা ঢাকেন এখন ব্যাপারটা হচ্ছে যে এরা কম জানে আর এটা বিপজ্জনক এটা ঠিক আছে তার নামাজ কবল হবে তবে এটা মুস্তাহাব আর এ ব্যাপারে নাসরুদ্দিন আলবানি বলেছেন মাথা ঢেকে রাখাটা মুস্তাহাব টুপি ছাড়া নামাজ পড়াটা মাকরু তিনি বলেছেন যে হজরত ইবনা আব্বাস একটা হাদিসের বর্ণনা দিয়েছেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি তার টুপি খুলে রাখলেন নিজের সামনে যখন তিনি নামাজ পড়ছিলেন এটা একটা জৈফ হাদিস সৈহাদিস না আর কিছু বিশেষজ্ঞ বিশেষ করে মিশরের তারা ফতো দিয়েছেন যে এহরামের সময় যখন হজ পালন করছেন অথবা উমরা তখন মাথা ঢাকে না নামাজ কবল হয় সেজন্য টুপি পড়া নামাজের পূর্ব শর্ত না যদি নবী সাল্লা সাল্লামের হাদিসগুলো পড়েন নবী কখনোই নামাজ পড়ার সময় মাথা খালি রাখতেন না শুধু ইহরামের সময়টা বাদে শুধু হজ আর উমরা করার সময় নবী মাথা ঢেকে রাখতেন না অন্য সব সময় তিনি মাথা ঢেকে রাখতেন হজ বা উমরা করতে গেলে ইহরামের সময় মাথা ঢাকার কোনো প্রয়োজন নেই তার কারণ তখন মাথা ঢেকে রাখাটা হারাম অনেক মুস্তাব কাজী ইহরামের সময় হারাম হয়ে যায় এখন যদি বলেন যেহেতু হজের সময় মাথা ঢাকি না তাই নামাজের সময় আমরা মাথা ঢাকব না এটা সম্পূর্ণ ভুল অনেক কাজে মুস্তাহাব যেমন হাতের নখ কাটা এটা অন্য যে কোনো সময়ে মুস্তাহাব কিন্তু এরামের সময় এটা হারাম একইভাবে মাথা ঢেকে রাখা মুস্তাহাব কিন্তু এহেরামের সময় এটা হারাম তাহলে এ ধরনের যুক্তি পুরোপুরি ভুল এরামের সময় মাথা ঢেকে রাখবেন না কারণ এটা এহেরামের নিয়মের বিরুদ্ধে যায় অন্য সময়ে মাথা ঢেকে রাখবেন আর অন্তত যারা নামাজের সময় মাথা ঢাকেন তারা কন্টিনিউ করে জানার জন্য সব পাবেন চারজন ইমামের প্রত্যেকে এই কথা বলেছেন এমনকি নাসরুদ্দিন আলমানি ইবনে তাই মিয়া শেখ বিনব এরকম অনেক বিশেষজ্ঞ আর ইমাম মালিক বলেছেন যে ইসলাম ধর্মে শুরু থেকে এখন পর্যন্ত সবসময় বিশেষজ্ঞ গণ আর সাহাবিগণ আর সালিফুসালেহীন মাথা ঢেকে রাখতেন তারা পাগড়ি পরতেন অনেকে পাগড়ি পরতেন অনেকে টুপি পরতেন আমিও বলব মুসলিমদের মাথা ঢেকে রাখা উচিত নবীর এই কাজটা করতে উৎসাহ দেওয়া হয়েছে আপনি কি কোনো যুক্তি দেখাতে পারবেন যে এই কারণে আমরা মাথা ঢেকে রাখব আর মুখে দাড়ি রাখব। দাঁড়িয়ে রাখা আর মাথা ঢেকে রাখার ব্যাপারে যদি বলেন এটা আগেও বলেছি দাড়ি রাখা হলো আমাদের নবীর নির্দেশ তাই রাখতে হবে মাথা ঢাকা নবীর সুনত সেজন্য রাখে এটাই হচ্ছে আসল কারণ তবে মানুষ যদি এই কাজগুলোর লজিক্যাল কারণ জানতে চায় তাহলে আমি বলব লেবেল দিয়ে উদ্দেশ্য বোঝা গেলে সেটাই পরেন এই টপিকের উপর একটা লেকচার দিয়েছিলাম প্রশ্নোত্তর পর্ব ছিল প্রায় তিন ঘন্টা এখানে অত সময় আমি নেবো না সংক্ষেপে কয়েকটা বিষয় নিয়ে বলব যদি লেবেল দিয়ে উদ্দেশ্য বোঝা যায় সেটাই পড়েন যদি যান কোনো কনফারেন্সে সেখানে প্রত্যেকে একটা লেবেল লাগাই নাম লেখা থাকে যে ডক্টর ওম ও এটা হলো ইনফর্মাল পরিচিতি যদি কোনো কনফারেন্সে যান যেটা শুধু বিশেষজ্ঞ ডাক্তারদের যেখানে কেউ কার্ডিওলজিস্ট কেউ নিউরোলজিস্ট আর কেউ নেফ্রোলজিস্ট এভাবে ইনফর্মাল পরিচয়টা হয়ে যাচ্ছে মাথায় টুপি পরা মাথা ঢেকে রাখা আর মুখে দাড়ি এটা দাঁড়িয়ে পরিচয় যে আপনি মুসলিম আল্লাহ পবিত্র করে যখন তাদের দেখবে যারা আমার আয়াতে ইমানে এনেছে তখন বলো আসসালাম আলাইকুম শান্তি বর্ষিত হোক রাস্তায় বের হলে মুসলিমদের চিনবেন কিভাবে বিশেষ করে ভারতে বা পশ্চিমা বা অন্যান্য দেশগুলোতে কে মুসলিম এগুলো হচ্ছে মুসলিমদের চেনার কিছু উপায় আমাদের কোনো দরকার নেই নতুন লেবেল নবীজে লেবেল দিয়ে গেছেন সেগুলোই সেরা মাথা ঢেকে রাখা মুখে দাঁড়িয়ে রাখা আর এতে ফলও পাবেন একটা উদাহরণ দিই যে একবার বোম্বে একটা ছোট ছেলে ফল বিক্রি করছে তার নাম সুলতান একজন বয়স্ক মুসলিম যে খুবই ধার্মিক দিনে পাঁচক নামাজ পড়ে তারপর জাকাত দেয় রমজান মাসে রোজা রাখে হজও পালন করেছে সেই লোক ছেলেটার কাছে ফল কিনছে তখন সে ছেলেটাকে বললো সুলতান তুমি আমাকে সালাম দিলে না কেন ছেলেটা বললো আঙ্কেল আমি ভেবেছিলাম আপনি হিন্দু চিন্তা করেন একজন মুসলিম সে ভেবেছে যে এই লোক মুসরিক এর যে বড় অপমানার কিছু হতে পারে না ভদ্রলোক খুবই ধার্মিক কিন্তু মুখে দাঁড়িয়ে নেই মাথায় টুপি নেই কাকে দোষ দেবেন দোষ দেবেন কি সেই বয়স্ক লোকটাকে না বাচ্চা ছেলেটাকে লোকটাকে ভেবেছে মুশ্রিক কাকে দোষ দেবেন এখানে দোষটা হবে সে বয়স্ক লোকের ছেলেটা তাকে চিনতে পারেনি তাহলে লেবেল দিয়ে উদ্দেশ্য বোঝা গেলে সেটা পড়া উচিত এরকম অনেক উদাহরণ দেওয়া যায় যেমন ধরেন অনেক উপকার পাবেন আপনারা ধরেন আপনি বাসে বা ট্রেনে করে কোথাও যাচ্ছেন সেখানে হয়তো একজন মুসলিম বোন হিজাব পরে আছে এখন অমুসলিম দেশে হয়তো সেই মহিলাকে উত্তক্ত করা হতে পারে ধরেন সেখানে জন মুসলিম কেউ কাউকে চেনে না কিন্তু প্রত্যেকের মাথায় টুপি আর মুখে দাড়ি বাসের ভেতরে তারা বসে আছে অমুসলিমরা সেই মুসলিম মেয়েকে উত্তপ্ত করার আগে দশ বার চিন্তা করবে ও মুসলিম মেয়েটাকে যদি উত্ত্যক্ত করি এই দশজন মুসলিম আমাকে তক্তা বানাবে হয়তো সেই দশজন মুসলিম খুবই দুর্বল অনেক বয়স্ক তারপরও সাবধান হয়ে যাবে এই কারণেই লেভেল পড়াটা ভালো কারণেতে করে আপনার উদ্দেশ্য বোঝা যাবে ধরেন একজন ডাক্তার তার নামের আগে ডাক্তার শব্দটা বসায় কারণ সে ডাক্তার হয়ে করবে তার গাড়িটার সামনে একটা ক্রস রেড ক্রস মানে সে একজন ডাক্তার রাস্তাঘাটে চলতে গিয়ে কোন রকম দুর্ঘটনায় পড়লে ক্রস দেয়া গাড়িটা থামাবে না একইভাবে একজন মুসলিম হয়তো সমস্যায় পড়েছে সাহায্য দরকার তখন দেখলো যে একজন মুসলিম যার মাথায় টুপি মুখে দাড়ি তার কাছে সাহায্য চাইবে সে মুসলিমের সাহায্য করবে আমার নানা দাদারা গল্প করতেন যে বোম্বে আগে যখন কেউ ট্যাক্সি ভাড়া করতে যেত এমনকি অমুসলিমরাও দেখে শুনে এমন ট্যাক্সি ভাড়া করত যার ড্রাইভারের মুখে দাড়ি আর মাথায় টুপি আছে কারণ তারা জানতো এই ড্রাইভার সৎ তারা এমন দোকানে কেনাকাটা করতো যার মালিকের মুখে দাঁড়িয়ে মাথায় টুপিয়াছে দুর্ভাগ্যজনক ভাবে এখনকার দিনে এই লিবের বদলে গেছে মুসলিমরা এখন টুপি পরে শুধু ভাব দেখানোর জন্য যে দেখো আর দুর্ভাগ্যজনক ভাবে মিডিয়াও প্রচার করে যার মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি আছে সে একজন সন্ত্রাসী আমার বিভিন্ন লেকচারে এই অভিযোগের উত্তর দিয়েছি তাহলে আমরা দাড়ি রাখব আর মাথায় টুপি পরা মাথা ঢেকে রাখা এটা একটা সুপারিশ করা শূন্য আর দাড়ি রাখা ফরজ তাহলে আমাদের এগুলো মানা উচিত এগুলো নিয়ে গর্ব করা উচিত মুসলিম হিসেবে ও জাজাকাল্লা খায় ড জাকির আর আমরা আজকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমার ধারণা আমরা আজকে আমাদের নবীর সুনত সম্পর্কে অনেক কিছু জেনেছি সুননতের সংজ্ঞা জেনেছি সুননত জিনিসটা কি আর মুসলিমদের কেন সুন্নত পালন করা উচিত বিশেষ করে এই রহমতের মাস রমজানে প্রিয় ভাই বোনেরা আশা করি ইনশাল্লাহ এই অনুষ্ঠান দেখে আপনারা যথেষ্ট উপকৃত হয়েছেন আর আজকে আমাদের আলোচনার টপিক ছিল রমজান আত্ম উন্নয়ন এবং ইসলাস দেয়ার মাস আজকে জেনেছি সুনত সম্পর্কে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা আলাইস্লামের সুনতের সংজ্ঞা জেনেছি আপনাদের সামনে কিছু উদাহরণ দিয়েছি আমি অনুরোধ করব আপনাদের জীবনেও সেগুলো প্রয়োগ করবেন ইনশাল্লাহ তাহলে প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আপনাদের সাথে দেখা হবে আবার একই সময়ে আগামীকাল আর সেদিন এই অনুষ্ঠানের টপিক রমজান আত্ম উন্নয়ন এবং ইসলাস দেয়ার মাস পর্ব চার দেখা হবে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ বিদ্য কোরআনের বিদ্যা হচ্ছে মূলবিদ ইসলামের অপর নাম হলো জানা আর এর বিরোধী নিয়ম নীতির নাম হলো না জানা নিশ্চয়ই শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে যে বিদ্যা না হক হক বুঝে না সত্য মিথ্যা সেটা মূলত যে আল্লাহর সত্তাকে খুঁজে বের করতে পারে যে বিদ্যা জাহান নামকে ভয় করতে পারে মূলত সেটাই বিদ্যা আসুন জ্ঞান অর্জনের মাধ্যমে জান্নাতের কাছাকাছি যাই দেখুন বিশ টিভি বাংলায় মানুষ অনেক রাস্তায় চলে কিন্তু জান্ন যাওয়ার শুধু একটি রাস্তা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 পিস টিভি বাংলায় দেখুন পথ পাথেও প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে টায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় টায় সে পিস বাংলায়